টিভি বাংলা মানবতার আলহামদুলিল্লাহ রবিলমিনাম সালাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহাত জীবনের রং ধনু অনুষ্ঠানের আলোচনা পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্তে আছেন আশা করি সুস্থ আছেন এবং ইমান ও আমল চর্চায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন আল্লাহর কাছে আমরা এটাই দোয়া করি আমাদের সকল দর্শক ভাই এবং বোনেরা সারা পৃথিবীর যে যে কোনায় আছেন সেখানেই যেন ভালো থাকেন সুন্দর থাকেন সরল পথের পথিক হিসেবে থাকেন সেরাতে মুস্তাকিমের উপর অটল থাকেন আল্লাহ শৈ তৌফিক আমাদের সবাইকে যেন দান করেন আল্লাহ মামিন ইতিমধ্যে যারা জীবনের রংধনু অনুষ্ঠান এবং আলোচনা পর্বগুলোর সাথে পরিচিত হয়েছেন তারা জানেন আল্লাহ আমাদের জীবনকে বিভিন্ন রঙে সাজিয়েছেন সেখানে আলো আছে আধার আছে উন্নতি অবনতি হাসি কান্না সব কিছুই আছে আমরা চেষ্টা করব দেখতে যে জীবনের বিভিন্ন রূপগুলো কেমন এবং সেই রূপগুলোকে আমরা কি করে পরিচর্যা করতে পারি সুন্দর করতে পারি এবং আল্লাহ এবং তার রসুলের সূন্না অনুযায়ী আল্লাহর বিধান এবং তার নবীর সূনা অনুযায়ী সেগুলোকে আমরা সাজাতে পারি পরিচালিত করতে পারি সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যাতে করে আমরা আল্লাহর কাছে এইভাবেই সাক্ষাৎ করতে পারি যেন আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকেন আমরা আল্লাহর উপর সন্তুষ্ট থাকি জীবনের একটা দিক হলো বিপদ এমন কোন পরিবার বা ব্যক্তি আছে যার কোনো বিপদ হয় না বিভিন্ন রকম বিপদ হতে পারে বিপদটা বাহ্যিকভাবে এটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কাম্য নয় কিন্তু সেখানের ভিতরেই আল্লাহ তালা আমাদের জন্য শান্তি রেখেছেন মর্যাদা রেখেছেন গুণা ক্ষমা করার একটা প্রক্রিয়া আল্লাহ রেখেছেন সুপ্রিয় দর্শক এই জন্য বিপদ আসবেই আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সম্পদ হানির বিপদ এবার আমরা আলোচনা করব সন্তান হানির বিপদ কখনো কখনো আছে প্রিয় সন্তান মানুষ হারায় ছোট বাচ্চাকে হারিয়ে ফেলে অত্যন্ত আদরের সন্তানকে মানুষ হারায় এই যে সন্তান হানি আল্লাহ ওরা অনেক রিমের মধ্যে বলেছেন যে সন্তান হানি হবে তোমাদের ওয়ান অফল অ্যাং ফুস তোমাদের থেকে কোন সদস্যকে আমি নিয়ে যাব हानि है अथवा आपन जन के हर इटा आल्लर पक्ष के एक बड़ो परीक्षा आल्ला तला अवस्थाएं मर्यादा देवार पथ खुले तब यर्दा टीके ये परीक्षा प्रति परीक्षा पास फेल थके उत्तीर्ण अथवा फेल है व्यर्थ है आप परीक्षा जदिनी उत्तीर्ण होते हैं खुब बस सतर्क थकते हैं আল্লাহ তালা বলেন ইল্লা আমি কিতাব আল্লাহ তালা কাকে কত বয়স দেবেন কাকে কত বয়স্ক করবেন অথবা কার বয়সকে কমিয়ে দেবেন সেটা আল্লাহর কিতাবের মধ্যেই আছে কাজে কোনো বাচ্চা যেমন একটি গাছে বিভিন্ন রকম ফুল আসে কলি থাকতেই ঝরে যায় আবার অনেকগুলো ফুল সুন্দর করে ফুটে তেমনি ভাবে মানুষও দুনিয়াতে ছোটো কালেও অনেকে মারা যায় যৌবনকালে মারা যায় এবং অনেকে আসে বয়স্ক অবস্থায়ও মারা যায় অনেকে আছে যে মৃত্যুর জন্য অপেক্ষা করছে কিন্তু তার মৃত্যু আসছে না এমন কি বয়স হতে হতে এমন অবস্থা হয়েছে যে ছোট বাচ্চার মধ্যে ছোট হয়ে গেছে কিন্তু তার মৃত্যু আসছে না তাহলে জীবন এবং মৃত্যু কাকে আল্লাহ বয়স্ক অবস্থায় মৃত্যু দেবেন কাকে ছোটো অবস্থায় মৃত্যু দেবেন সেটা আল্লাহর কিতাবে লেখা আছে আল্লাহ দেখাতে চান যে মৃত্যু কেউ অর্জন করতে পারে না মৃত্যু হতে পারে না যদি আল্লাহ মৃত্যু না দেন অমিত তিনিই জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন এই অনেকে আছে যে একজন রুগীর সেবা করছে রুগীটি মারা যাবে মারা যাবে অবস্থা মুমর্ষ কিন্তু দেখা যায় রুগী ঠিকই রয়ে গেল রুগীর যিনি সেবা করছেন সুস্থ সেই লোকটি চলে গেছে এরকম অসংখ্য ঘটনা আপনারা দেখবেন প্রচন্ড টকবগে যুবক দুনিয়া থেকে হঠাৎ বিদায় নিয়েছে তার প্রমাণও আপনারা দেখবেন কাজে মানুষের মৃত্যু হয় এবং ছোট বড় কোনো পার্থক্য নেই অনেক অবস্থায় মানুষের মৃত্যু হতে পারে আর যখন কোনো মা বাবা এরকম মৃত্যু মুখোমুখি হন সন্তানের মৃত্যু দেখেন তখন এটা তাদের জন্য একটা কল্যাণজনক যদিও খুবই কষ্টদায়ক বাবার জন্য তার সন্তানের লাশ বহন করা অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত কষ্টদায়ক কিন্তু সেখানে আল্লাহতালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং অনেক বড় প্রতিদান পাওয়ার পথ খুলে রেখেছেন আমরা আজকে আলোচনা করব আল্লাহ নবী এই ব্যাপারে কি বলেছেন তিনি বলেন লা লেমদুল্লি আহাদ মিনাল মুসলিম মিনাল ওয়ালেদ ফাতামা সহু ইল্লা ই কসম। যার অর্থ হলো কারো যদি তিনটি বাচ্চা মারা যায় তাকে জাহান নামে স্পর্শ করবে এটা হতেই পারে না কোনো ইমানদার ব্যক্তি তার যদি তিনটি বাচ্চা আল্লাহ ছিনিয়ে নেন তার তিনটি বাচ্চা যদি মারা যায় অনেক সময় বাচ্চা মায়ের গর্বে আসছে প্রাণ এসেছে তখনও ঝরে যেতে পারে মারা যেতে পারে অথবা দুনিয়াতে আসার পর কিছুদিন পরে মারা যেতে পারে অথবা কয়েক বছর হওয়ার পর মারা যেতে পারে অথবা বড়ো হয়েও মারা যেতে পারে কোন বাচ্চা যখন মারা যায় তিনজন বাচ্চা যদি কোনো ইমানদারের মারা যায় আল্লাহ নবী বলেছেন যে এটা হবে এরপরে জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে না জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে পারে না এবং হজরত আবুহ রাই রাহতাহ বর্ণনা করেন যে একজন মহিলা আল্লাহ নবীর কাছে আসলো এসে বলল হেয়া নবী ই আল্লাহ উদ্লা হালি হে আল্লাহ নবী আমার জন্য আপনি দোয়া করুন মহিলাটি বলল হে নবী আপনি আমার জন্য দোয়া করুন ফলাকত দেখান তো স্যারে থা আমি আমার তিনটি সন্তানকে নিজে দাফন করেছি অর্থাৎ একের পর এক আমার সন্তান মারা গেছে তিনটি সন্তানকে আমি দাফন করেছি আল্লা নবী আশ্চর্য হয়ে বললেন আর দফান তিনজনকে দফন করেছ মুস্তা আজমান অনেক আশ্চর্য হয়ে আল্লা নবী কথাটি বললেন কল ন্যাম মহিলাটি বলল হ্যাঁ ইয়ারসুল আল্লাহ আমার তিনটি সন্তান আমার জীবদ্দশে মারা গেছে তাদেরকে আমি দফন করেছি নার। বলছে তুমি তুমি তিনটি সন্তান নয় শক্ত একটি নির্মাণ করেছ এই তিনটি সন্তান দিয়ে এত শক্ত প্রাচীর যে এই প্রাচীর ভেদ করে আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না তাহলে তিনটি সন্তান আল্লাহ নবী বলেছে যে অনেক একাধিকবার তাকে আহত হতে হয়েছে আঘাত পেতে হয়েছে সন্তান হারানোর বিপদ মোকাবেলা করতে হয়েছে তখন এই সন্তান হারানোর পরে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে এই সন্তানগুলো তার জন্য একটা প্রাচীরের মতো হবে যেটা ভেদ করে জাহার নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে আরো সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো আবু মুসা শারি রুদি আল্লাহ বর্ণনা করেন হজরত আবু মুসা আল্লাহ আশারি একজন সিনিয়র সাহাবা ছিলেন তিনি বর্ণনা করেন যে আল্লাহ তালা কখনো কখনো একজন মানুষের সন্তানকে নিয়ে আসেন তার মৃত্যু হয় সন্তানের মৃত্যু হয় তখন আল্লাহ ফেরজ তাদেরকে জিজ্ঞাসা করেন কথোপকথন করে যদিও আল্লাহ সব কিছু জানেন তারপরেও আল্লাহ পছন্দ করেন তার ফেরেস্তাদের থেকে শিকার উক্তি আদায় করতে কি বলেন তুম তুম্লাদা আবেদি আমার বান্দার সন্তানরা তোমরা নিয়ে আসছো গ্রেফতার করে তার মৃত্যু দিয়ে দিলে তাকে নিয়ে আসছো তার থেকে ছিনিয়ে আল্লাহ তো জানেন এবং আল্লাহরের নির্দেশে তারা করেছে তারা বলে হ্যাঁ হে আল্লাহ আমরা তো নিয়ে এসেছি তখন আবার আল্লাহ প্রশ্ন করেন তুম আপ তুমারতা ফুয়াদিহি আমার বান্দার কলিজার ফলটুকে তুমি নিয়ে আসছ আমার বান্দার কলিজার টুকরা কলিজার একটা ফল সেটাকে তুমি ছিনিয়ে নিয়ে আসছো কেড়ে নিয়ে আসছো তারা বলে হ্যাঁ হে আল্লাহ আমরা তো নিয়ে এসেছি তখন আল্লাহ সব কিছু জানেন তারপরে জিজ্ঞাসা করেন মায়া ফল এ আমার বান্দা এই কঠিন সময়ে তার এমন একটি আবেগী মুহূর্তে হারানোর বেদনায় অস্থির অবস্থায় আমার বান্দার মুখে কি ছিল কি কথা ছিল সেটা আমি শুনতে চাই আল্লাহ জানেন আল্লাহ সব কথা শুনেন কারণ আল্লাহর নাম হলো আলিম সব কিছু যিনি জানেন নাম আল্লাম মহা জ্ঞানী আবার নাম সামিয়ায় তিনি ক্ষুদ্রতি ক্ষুদ্র শব্দ আওয়াজ তিনি শুনেন এবং সব কিছু তিনি দেখেন তিনি বা সইদ এগুলো হচ্ছে আল্লাহর গুনবাচক নাম আল্লাহ সব কিছু শুনেছেন তার বান্দা কি বলেছে কিন্তু তারপরেও ফেরেস্তাদের থেকে আল্লাহ তারা সাক্ষী নিচ্ছেন ম্যা কল আপদি আমার বান্দা এই কঠিন সময় কি বলেছে তখন ফেরেস্তারা জানায় যে হামি দেখা ওয়াস্তারা যা কঠিন যে আপনার বান্দা এই অবস্থায় আপনার প্রশংসা করে বলেছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহরই পক্ষ থেকে এই বিপদটি আমার কাছে এসেছে হে আল্লাহ আমি সন্তুষ্ট সকল প্রশংসা তোমার আমি অসন্তুষ্ট না তোমার সিদ্ধান্তে ওয়াস্তারা যা এবং সে বলেছে ইন্না আমরা সবাই তো আল্লাহ আল্লাহরই কাছে ফিরে যেতে হবে তাহলে সে বলেছে আপনার প্রশংসা করেছে প্রথমে এবং ইন্না আলিল্লা পড়েছে তখন আল্লাহ তালা বলেন এত আনন্দিত আল্লাহ তিনি বলেন এই বান্দার জন্য তোমরা বিশেষ স্পেশাল একটা এবং সেই ঘরের নাম দাও সেই ভিলা মেনশন যেটা জান্নাতে তোমরা তৈরি করবে আমার এই বান্দার জন্য সেটার নাম দাও বাইতুল হামদ যার অর্থ হলো প্রশংসার ঘর বিপদে যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করতে পারে সেই ব্যক্তির জন্য আল্লাহ বিশেষ ঘর জানাতে নির্মাণ করছেন যেই ঘরটির নাম হলো বাইতুল হাম সে প্রিয় দর্শক কঠিন মুহুর্তে আল্লাহকে মনে রাখতে পারা এবং নিজের জিব্বাকে নিজের শব্দ চয়নকে ব্যাপারে সচেতন থাকতে পারা এটা বড় ধরনের একটি সৌভাগ্যের দিকে আমাদেরকে নিয়ে যাবে যেই সৌভাগ্য আমাদের জন্য বাইতুল হাম বড় ধরনের মেনশন আল্লাহ তালা আমাদের জন্য জানাতের মধ্যে রাখবে তাহলে এই কঠিন সময়ে লোকটি আল্লাহর প্রশংসা করার কারণে এই বিশেষ মর্যাদাটি পাবে মোসরদে আহমদ কিতাবে এই হাদিসটি এই ঘটনাটি উদ্ধৃত হয়েছে তাহলে সন্তান হানি বা এটা বড় কঠিন ব্যাপার আপন হারানো বিশেষত নিজের সন্তানকে হারানো এটা মা বাবার জন্য অনেক কঠিন ব্যাপার কিন্তু সেখানে আল্লাহতালা আমাদের জন্য অনেক অনেক বড় পুরস্কার রেখেছেন এই জন্য বিপদগুলো হচ্ছে বাইরে কাটা কিন্তু ভিতরে সেখানে আরাম বাইরে কাটা বাইরে অশান্তি কিন্তু ভিতরে সেখানে আমাদের জন্য অসংখ্য কল্যাণের বস্তুকে আল্লাহ তালা বিপদের ভিতরে রেখেছেন এই বিপদ দেখে ঘাবড়ে গেলে হবে না বরং বিপদ দেখে আমাদেরকে মনে করতে হবে আমি পরীক্ষা দিচ্ছি ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করে আমি আরও উপরে যাব উপরের ক্লাসে যাব এই সুপ্রিয় দর্শক আমরা এই বিপদকালে বিশেষ করে সন্তান সন্তানহানির যে বিপদটুকু বিভিন্ন সময়ে আসে অথবা আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে যাদের সন্তান হারিয়ে যায় তাদেরকে সান্ত্বনা দিতে হয় তখন এই কথাগুলো আমাদের উপকারে আসবে আমরা দেখব কেউ যদি সন্তান হারায় তার আর কি কি ফলাফল এবং প্রতিদান আল্লাহ তাদের জন্য রেখেছেন আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত একটু বিরতি নিচ্ছি বিরতির পরে এসে আবারও বিষয়টি নিয়ে আমরা আলোচনায় নিয়োজিত হব। আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ নাই।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 আর আমার দেখুন বাংলাদেশে বাংলায় বিমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ কি দেখুন আমাদের প্রোগ্রাম ৪০ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ্লাহ আলাইহিমিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার কাছে সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম যে বিপদ আমাদের জীবনের একটি আধার বিপদ আমাদের জীবনে একটি অন্ধকার সময় কিন্তু সেই অন্ধকার সময়টিও আমাদের জন্য অত্যন্ত কল্যাণজনক সকল অন্ধকার খারাপ নয় অন্ধকারের ভিতরে আল্লাহ অনেক অনেক কল্যাণ রেখেছেন যেমন পুরোটা ২৪ ঘন্টায় যদি দিনের মতো আলো থাকতো তাহলে মানুষের জন্য বড় কষ্ট হতো মানুষ রাতের বেলায় আরাম করে ঘুমাতে পারে এখন অন্ধকারের ভিতর ঘুমাতে সুবিধা হয় কিন্তু পুরোটা সময়ে যদি আলো থাকতো সেটা তাদের জন্য কঠিন হতো এই জন্য রাতের আধারটা অত্যন্ত প্রয়োজনীয় রাতের অন্ধকারটা অনেক প্রয়োজনীয় আল্লাহ বলছেন তোমাদের জন্য রাতকে আমি একটি পোশাক করেছি পোশাক যেমন তোমাদেরকে আবৃত করে রাখে লুকিয়ে রাখে রাত দিয়ে তোমাদেরকে আমি লুকিয়ে রাখি আর তখন তোমরা ঘুমাতে পারো আর সেই ঘুমটিকে তোমাদের জন্য প্রশান্তির কারণ করেছে আমাদের জীবনে অনেক বিপদ আসে বিভিন্ন বিপদ বিভিন্ন পর্বে আমরা আলোচনা করছি এই জন্য যাতে বিপদ হলো একটা পরীক্ষা ওই পরীক্ষাগুলোতে আমরা উত্তীর্ণ হতে পারি আমরা যেন ফেল করে না ফেলে যে যত পরীক্ষা দেবে সে তত বেশি উপরের ক্লাসে যেতে পারবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা উপরে যেতে পারি যে ব্যক্তি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবে তাকে অনেক অনেক পরীক্ষা দিতে হয় ধাপে ধাপে আর যে ব্যক্তি ও লেভেল পর্যন্ত যেতে চায় তার তেমন পরীক্ষা একটাই দিলে হয়ে যায় এই আমরা পরীক্ষার ভিতর দিয়ে আমরা উপরে যেতে হবে আর সেই পরীক্ষা হলো দুনিয়াতে বিপদ আমরা আলোচনা করছিলাম সন্তান হানির বিপদ সন্তান হারিয়ে যায় সন্তান হারানো অনেক বড় কঠিন ব্যাপার মা বাবার জন্য অথবা আপনজনকে জনকে হারানো অনেক বড় কঠিন ব্যাপার কিন্তু সেই সময় যদি মানুধ ধৈর্য ধারণ করে আল্লাহ প্রশংসা করতে পারে জান্নাতে বিশেষ ঘর তার জন্য নির্মাণ করা হয় এবং সেই ঘরটি নাম দেওয়া হয় বাইতুল হাম প্রশংসার ঘর আমরা এই পর্যায়ে আরেকটি হাদিস উদ্ধৃত করবো মিয়া ইবনে কোর একজন সাহাবি তিনি উদ্ধৃত করেছেন তিনি বলেন কেন রজুল নবী সাল আলিউলাম ওয়া মাহ ইবিন আল্লা নবীর কাছে একজন লোক আসত সাথে তার বাচ্চাটিকে নিয়ে আসতো ছেলেটিকে নিয়ে আসত তখন লোকটি বলল আল্লাহনবী আল্লাহ আপনাকে ভালোবাসুক কিছুদিন হল যে লোকটি আসছে না ফাতাফাক কাদাহুল নবী ইউসাল আলহিসাল্লাম লোকটিকে আল্লাহনবী না দেখে তার সম্পর্কে খোঁজ খবর নিলেন যে লোকটি কোথায় তখন লোকজন তাকে মানুষ জানালো যে এই লোকটির যে ছেলেটিকে নিয়ে আপনার কাছে আসতো তার ছেলেটি মারা গেছে আল্লা নবী তাকে উদ্দেশ্য করে বললেন আবিহি ইল্লা তা ওই বাবাকে যে তার সন্তানকে হারালো যে সন্তানকে অনেক বেশি ভালোবাসত সব সময় সেই সন্তানকে নিয়ে আল্লা নবীর কাছে আসত ওই বাবাকে বললেন তুমি কি চাও যে তুমি জান্নাতের কোনো একটা দরজায় যাবে গিয়ে দেখবে সেখানে তোমার জন্য আগে থেকেই ওই ছেলেটি অপেক্ষা করছে তোমাকে ভিতরে নেয়ার জন্য সন্তানটি অপেক্ষা করছে তুমি কি এটা পছন্দ করো তোমার কাছে কেমন লাগবে যদি এরকম ঘটে যে তুমি জান্নাতের কোনো দরজায় গিয়ে উপস্থিত হলে আর সেখানে গিয়ে দেখো যে আগে থেকেই তোমার সন্তানটি দাঁড়ানো আছে তোমাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য এটা কি তুমি পছন্দ করো এটা তোমার কেমন লাগবে তখন সে বলল যে অবশ্যই এটা আমি পছন্দ করি তখন আল্লাহনবী এটাই বোঝাতে চেষ্টা করলেন যে এই সন্তানটি আগে চলে যাওয়ার অর্থ হচ্ছে সে জান্নাতের দরজায় গিয়ে তোমার জন্য অপেক্ষা করছে তাহলে আমাদের সন্তান যারা অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যায় তারা মা বাবার জন্য সুপারিশ করবে এবং এটাও বর্ণনায় আসছে যেসব মুসলমানদের সন্তানরা আগে মারা যায় সেই সব সন্তানগুলো হজরত ইব্রাহিম আল ইসলামের সাথে খেলাধুলা করছে জান্নাতের একটি কোণে একটি বাগানে এবং তারা তাদের মা বাবার জন্য সুপারিশ করবে সুপ্রিয় দর্শক সাবাইকেরাম তখন জিজ্ঞাসা করলো আল্লাহ হাসা এই ঘটনা এই যে পুরস্কারের কথা তার সন্তান তার জন্য দরজা অপেক্ষা করবে এটা কি তার জন্যই বিশেষভাবে না যেই কোনো মানুষ তার সন্তান মারা গেলে তখন আল্লাহ বলছেন লিকুল লিকুম তোমাদের সবার জন্য এই সুসংবাদ কারও যদি সন্তান আগে মারা যায় সেই সন্তান জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে এবং সেই তোমাদেরকে রিসিভ করে ভিতরে নিয়ে যাবে এরপর আমরা দেখি হজরত আবু হরদ আল্লাহ তাল হাদিসেও একই সুসংবাদ দেওয়া হয়েছে মা আলিয়া আবদিল মৌমিন আইনদি জাজাউন যে ব্যক্তির সন্তান হারিয়ে ফেলে এবং সেটা হারানোর পরে সে আল্লাহর কাছে সোয়াবের প্রত্যাশায় ধৈর্য ধারণ করে তখন তার জন্য আর কোনো বিনিময় হতে পারে না জান্নাত ছাড়া তাহলে কোনো ব্যক্তি যখন তার খুবই নিকটস্থ আপন জনকে হারায় এবং সেটা উপর সে ধৈর্য ধারণ করে এবং সোয়াবের প্রত্যাশা করে যে আল্লাহ আমার জন্য আমাকে অনেক উত্তম প্রতিদান এটার জন্য দেবে এই প্রত্যাশা নিয়ে যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত ছাড়া আর কী বা দেবেন তার জন্য আল্লাহ জান্নাত রাখবে যে ব্যক্তি জান্নাত পেয়ে গেলো সেই ব্যক্তির জীবনটা সাফল্যমণ্ডিত হলো কারণ জান্নাতের প্রত্যাশায় আমরা পথ চলছি জান্নাতের পথে আমরা যাচ্ছি এই জন্য জান্নাতের পথটা কিন্তু মসৃণ নয় অনেক বিপদ এই জাতি অনেক বিপদ দিয়েই আমাদেরকে পার হতে হবে দ্য ফথ চুয়ার্স প্যারাডাইজ ইজ ফুল অফ ক্লাউড যে এটা অনেকগুলো ক্লাউড এবং ম্যাগোমালা পার করেই আমাদেরকে জান্নাতে যেতে হবে জান্নাতের পরটা অতটুকু মসৃণ নয় যে সহজে আমরা চলে যেতে হবে থাউজেন্ড মাইলস আমাদেরকে পার হতে হবে যেখানে অনেক ম্যাগমালা আছে যেখানে অনেক বাধা বিপত্তি আছে যেগুলোকে আমাদেরকে উতিয়ে যেতে হবে আল্লাহ তাল্লা তাই করে অনেক রিমের মধ্যে বলছেন তোমরা মনে করছো জান্নাতে যাবে অথচ আল্লাহ তোমাদেরকে একটু পরীক্ষা করবেন না কে তোমরা সংগ্রাম করতে পারো তোমাদের জীবনে এবং কে ধৈর্যধারী এটা কি আল্লাহ পরীক্ষা করবেন না অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষায় উত্তীর্ণ করেই তারপরে আল্লাহ জান্নাত দেবেন কাজে জান্নাত এমনিতে আসবে না অনেক বিপদ আপদের ভিতর দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে একটা বড় ধরনের বিপদ আমাদের জীবনে আসে সেটা হলো আপন হারানোর বিপদ সময়কে হারাতে হবে আল্লাহ আপন জনকে নিয়ে এটা বুঝাতে চেষ্টা করেন তোমার সাথে তার সম্পর্কটা ক্ষণস্থায়ী যতই তোমার সাথে ঘনিষ্ঠতা থাক না কেন এই যেতে মা উমফর কাতুন কখনো তোমরা একসাথে থাকবে কখনো তোমাদেরকে বিচ্ছিন্ন হতে হবে তাহলে একত্রিত হওয়া এবং বিচ্ছিন্ন হওয়া এই জীবনেরই একটি নেচার এবং এই জীবনের একটা রূপ আর ওই রূপকে তোমাদেরকে মেনে নিতে হবে এই জন্য আপন জনকে কেউ যদি হারায় তখন আল্লাহ আল্লাহতালা তাদের জন্য সবর যদি করে এবং সবের প্রত্যাশা করে আল্লাহ তাদের জন্য রাখেন জান্নাত হজরত আনাসরদ্দী আল্লাহ তালিকা বর্ণিত আছে মরানবীসাল আলি ওসাল্লাম ত্যা দা কাবারিন যে হজরত আনসর আল্লাহ তালু বলেন যে আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেখানে দেখলেন একজন মহিলা কাছে একটি কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী বলেন ইত্তাকিল্লা ওয়াসবিরি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াসবিরি এবং সবর করো ধৈর্য ধারণ করো কারণ মহিলাদের জন্য কবরে গিয়ে কান্নাকাটি করা এটা জাহেজ নেই আল্লাহনবী তাকে বললেন আল্লাহকে ভয় করো এবং সবর করো ধৈর্য ধারণ করো কলেন মহিলাটি আল্লাহনবীকে চিনতে পারেনি তখন মহিলাটি বলল ইলা আননি তুমি আমার থেকে দূরে যাও এই বিপদ আমার বিপদ কি কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে এটা আমি জানি তুমি কি বুঝবে মহিলাটি আল্লাহনবীকে না চিনার কারণে এরকম আচরণ করলেন তারপরে আল্লাহনবী চলে আসলেন চলে আসার পর মহিলাকে বলা হলো তুমি জানো কার সাথে কথা বললে তিনি ছিলেন নবী তুমি যে তার সাথে এইভাবে কথা বলেছো। রূঢ় ভাষায় কথা বলেছ এটাকে ঠিক হয়েছে ধর্মহীলা তো আরও ভয় পেয়ে গেলো লজ্জা পেয়ে গেল যে আল্লাহনবীর সাথে আমি এই আচরণ করেছি তখন তিনি খুঁজে খুঁজে আল্লাহনবীর দরজায় আসলেন ফেলাম তাজিদ বাউ বড় মানুষদের ঘরের দরজায় অনেক দারওয়ান থাকে আমি মনে করলাম আল্লাহনবীর দরজায় অনেক দারোয়ান থাকবে কিন্তু তার ঘরের দরজায় কোনো দারওয়ান খুঁজে পেলাম না এখানে আল্লাহনবীর সাদা সিদা জীবন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন কিন্তু বড়িগের নেই তিনি রাষ্ট্র পরিচালনা করছেন কিন্তু তার কোনো সিকিউরিটি ফোর্সেস তার আশেপাশে নেই কোনো গার্ড তার পাশে নেই মহিলা প্রথমে চমকে গেল যে এটা আল্লাহনবীর ঘর হলে দারওয়ান কোথায় গার্ড কোথায় সিকিউরিটি ফোর্স কোথায় সাদা সিদা জীবন তারপরে তিনি গিয়ে বললেন ইয়ারসোল্লা আরিফ আরিফকা আমি আপনাকে চিনতে পারিনি এই জন্য না চিনেই আপনার সাথে ওই আচরণ করেছি ওই কথা বলেছি যেটা আমি বলেছি তখন বলেন। আল্লাহনবী উলা। যে সফর বাস্তবে যেটা সাব মানুষ বেশি পাবে সেটা হলো ওই সময় যখন প্রথমবারেই বিপদ আসে বিপদের প্রথম মুহূর্তে প্রথম ধাক্কাতেই প্রথম চোট লাগার সাথে সাথে মানুষ যেটা ধৈর্য করে ওই সফরকেই প্রকৃত অর্থে সফর বলা হয় কারণ সেটা অত্যন্ত কঠিন প্রথম মুহূর্তে নিজেকে সামলে নেয়া এবং নিজেকে ধৈর্য ধারণ করা কারণ মানুষের ইমোশনাল মুহূর্ত যখন হয় তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা খুবই কঠিন হয়ে যায় আর ওই সময়টা কেউ যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে তখন তার জীবনটাতে সৌন্দর্য আসে এবং কোনো ক্ষয়ক্ষতি থেকে সে নিজেকে রক্ষা করতে পারে এই হাদিসটি বুখারি এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে বন্ধিত হয়েছে যে ইন্নামাস সাবারউন্দ সদমাথিল উলা ধৈর্য ধারণ করতে হবে প্রথম চোটের সাথেই প্রথম আঘাতের সাথে সাথেই নিজেকে সামলে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এই সবরের বিনিময়ে প্রকৃত সোয়া পাওয়া যাবে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে সবরের প্রচুর আয়াত বলেছেন আমরা জানি সবর সম্পর্কে আল্লাহ তালা প্রায় নব্বইয়ের উপরে আয়াত আল্লাহ বলেছেন সেগুলোকে বলা হয় আয়াত ও সবর কোরআনে তেলাওয়াত তালাওয়াত আপনি দেখবেন যারা আল্লাহকে বিশ্বাস করবে এবং ধৈর্য ধারণ করবে তাদের সাথেই আল্লাহ থাকে আল্লাহ সাহায্য থাকে এবং আল্লাহ যারা ধৈর্য তাদেরকে পছন্দ করে সুপ্রিয় দর্শক আপন জনকে হারানোর পর নিজেদেরকে সামলে নেয়া এবং ধৈর্য ধারণ করা হৈ চৈ হৈ করা এবং বুক না চাবাড়ানো এটাই হচ্ছে ইসলামের শিক্ষা আর এই সময় যদি আমরা আল্লাহর প্রশংসা করে ধৈর্য ধারণ করতে পারি তখন আল্লাহ তালা আমাদের জন্য স্পেশাল হাউজ নির্মাণ করবেন জান্নাতে। স্পেশাল ঘর নির্মাণ করবেন জান্নাতে যেটাকে আমরা উপভোগ করতে পারব। কাজে আসুন যে কোনো বিপদের মুহূর্তে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি আমাদের আশেপাশে যারা বিপদগ্রস্ত আছে তাদেরকেও কোরআন এবং সন্ন্যার এই কথাগুলো বলে আমরা যেন তাদেরকে ধৈর্য ধারণে উদ্বুদ্ধ করতে পারি অভয় দিতে পারি এবং তাদেরকে বড় ধরনের প্রতিদানের সুসংবাদ দিতে পারি সেটাই হবে আমাদের জন্য কল্যাণজনক আল্লাহ আমাদেরকে তফফিক দান করুন আজকের আলোচনাকে এইখানে আমরা শেষ করছি আবারও আপনাদের সাথে ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত কি প্রদর্শক করেছে দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देखियत कल सन्ध्या साढ़े छुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी my name is farid zakani i am the Kralai. my name is rishtha naik you are the best of people. i worship a man guy in duniya was like forbidding matila and believing in allah matina akhri ja tarinas ta amurun bil ma'rufi wa dana'una 'ala al munkari wa my prayer my sacrifice my life and my death are all for allah sustainer of the world dekho chamatkar shishura kal shondha 6 tay apuno samprochar sokal 9